এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে আচরণটা কত দিন আর পশুর মতো রবে এই মানুষ তুমি মানুষ হবে কবে মানুষ জাতি হয়ে যদি নিয়ম ভঙ্গ নিরবোধী তাহলে কি এই সমাজে মানুষ কেহ কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষেরও কর ক্ষতি নিজের পায়ে টেনে মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষেরও কর ক্ষতি নিজের পায়ে কোরআন মেরে টেনে আনো দুর্গতি তাহলে তোমার মানবতায় আছে কোন পাগলে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবি। টাকা তারপরেও বলবে তোমার ইমান পাকা শিক্ষা দিয়ে দুহাত ছুয়ে নাও যে ঘুষের টাকা তারপরেও বলবে তোমার ইমান পাকা আর কতকাল কাল এই হারামি চলবে যে এভাবে এই মানুষ তুমি মানুষ হবে কবে আচরণটা কত দিন আর পশুর মতো মানুষ তুমি মানুষ হবে কবি, এই মানুষ, মানুষ তুমি কবে অসুর তো নীতি আছে মানে বিধা তাকে মানুষ নামের চিড়িয়া তুমি ভুলে আছো তাকে অসুর নীতি আছে মানে বিধা তাকে মানুষ নামের চিড়িয়া তুমি ভুলে আছো মানুষ নামের পশু তুমি দেখো একটু ভেবে এই মানুষ তুমি মানুষ হবে কবে আচরণটা কত দিন আর পশুর মতো রবে এই মানুষ তুমি মানুষ হবে কবে এই মানুষ তুমি মানুষ হবে কবে মানুষ হয়ে নির্দোষ যত নাও জনতার প্রাণ কে বলেছে ওই হয় না মানুষের সন্তান মানুষ হয়ে নির্দোষ যত নাও জনতার প্রাণ কে বলেছে ওই হয় না মানুষের সন্তান অমানুষের এই দাপটে মানুষ কেমনে রবে এই মানুষ তুমি মানুষ হবে কবি। আচরণটা কত দিন আর পশুর মতো রবে এই মানুষ তুমি মানুষ হবে কবি। এই মানুষ তুমি মানুষ হবে কবি। এমনি করে না জানি আর চলবে কাল। বেড়ে যদি চলে শুধু অল এমনি করে না জানি আর চলবে কাল।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 আচরণটা কত দিন আর পশুর মতো রবে এই মানুষ তুমি মানুষ হবে কবি, এই মানুষ তুমি মানুষ হবে কবি, এই মানুষ তুমি মানুষ হবে কবি, এই মানুষ তুমি মানুষ হবে কবি।